ইন্ন আলহামদুলিল্লাহ নাহমদ হুয়ানুসল্লাহ আলা রসুলহিল করিম আম্মাদ আমরা শেখ আবি মাহমদ মিসি কর্তিক ফ্কাল্লাহ আসরা আল্লাহ ওনার মুক্তিকে ত্বরান্বিত করুন ওনার আড্যামোক্রাতি এত দিন গণতন্ত্র একটি দিন বা জীবন ব্যবস্থা ए अत्यंत गुरुत्वपूर्ण कितबटी का बार करते जेटा के गणतंत्र भ्रांत दिक्कूह इतिल दिक्कूह शिल्पकुफर दिक्कूह स्पष्ट कर देवे जार फले कु बीन थे थकते पर इटार अनुसारी हाथ समर्थक हवा थपोर्टर हवा थे दूरे थे, थे ए, जे अधूच गणतंत्र एक नव उद्भा दिन जेखने यार उद्भावक हलो मिथ्या अनुसारी हलो तर दास हे अधायर शुराम গণতন্ত্র একটা নতুন উদ্ভাবিত দিন নতুন আবিষ্কৃত দিন যেখানে এর আবিষ্কারকরা এর উদ্ভাবকরা হল মিথ্যা উপাস্য বাতিল মাবুদ এরা হচ্ছে তা আর যারা এর অনুসারী তারা হলো তাদের দাস তাদের আব তাদের দাস এইটাই হচ্ছে এই অধ্যায়ের শিরোনাম लेखक बोलें प्रथमत गणतंत्र डेमोक्रेसि डेमोक्राति उत्स सम्पर्क सचेतन होते होगे, जानते हम सबा थका उचित जो एट शब्द नये एक, एक ग्रीक शब्द येमोक्रेसि शब्द एक, एक, एक ग्रीक शब्द दूटा शब्द समन्वय ये शब्दी गठित একটা হচ্ছে যে ডেমোস আর একটা হচ্ছে ক্রাটোস। অর্থাৎ ডেমোস মানে হচ্ছে গণ বা জনগণ ক্রাটোস মানে হচ্ছে যেটাতে একটার অর্থ হচ্ছে তন্ত্র অর্থাৎ বিধান বা কর্তৃত্ব অথবা আইন তাহলে গণতান্ত্রিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানুষের দেওয়া বিধান মানুষের কর্তৃত্ব বা মানুষের তৈরি আইন বিধান গণতন্ত্রের সমর্থকদের মতে এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় সম্পদ এবং এ কারণেই তারা এ ব্যবস্থার প্রশংসা করে এবং সমাজ ব্যবস্থা হিসেবে গণতন্ত্রকে অনেক উচ্চ মর্যাদা দেয়া হয় অর্থাৎ জনগণের আইন জনগণের কর্তৃত্ব জনগণের তৈরি বিধান এটার কারণে এটার প্রশংসা করে এবং এটাকে অনেক উচ্চ মর্যাদা দেয়া হয় লেখক বলতেছেন একই সাথে এটা হচ্ছে কুফর শির্ক এবং মিথ্যাপদ মতবাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা ইসলামের সাথে সাংঘর্ষিক কারণ আপনি জানেন যে যে প্রধান কারণে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং যে কারণে কিতাবসমূহ নাজিল করা হয়েছে নবী রাসুকদেরকে প্রেরণ করা হয়েছে আর যে ঘোষণা দেয়া আমাদের প্রত্যেকের জন্য ফরজ এটা আবশ্যক তা হলো আল্লাহর একত্বের ঘোষণা দেওয়া প্রতিটি ইবাদত একমাত্র দিকে নিবদ্ধ করা এবং তাকে ছাড়া অন্য সকল কিছুর ইবাদ করা থেকে দূরে থাকা বিধান অর্থাৎ আইন বিচার শাসন ব্যবস্থার ক্ষেত্রে আনুগত্য যা এক ধরনের ইবাদত এটা একমাত্র আল্লাহ আল্লাহতালারই প্রাপ্ত আর এই আনুগত্য যদি অন্য কাউকে করা হয় তবে মানুষ মুশ্রিক হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে গণতন্ত্র বলে যে বলে থাকে আইন হচ্ছে জনগণের দ্বারা বা অধিকাংশ লোকের দ্বারা প্রবর্তিত হয় যা গণতন্ত্রপন্থীদের সবচেয়ে বড় দাবি কিন্তু বর্তমানে আইন প্রবর্তনের অধিকার চলে গেছে বিচারকদের হাতে বা বড় নেতা বড় ব্যবসায়ী ধনীদের হাতে তাদের যারা তাদের টাকা এবং মিডিয়ার মাধ্যমে সংসদের স্থান করে নেয় এবং তাদের প্রধান উপাসরা অর্থাৎ রাজা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইত্যাদি ক্ষমতা রাখে যে যে কোনো সময় যে কোনোভাবে সংসদ ভেঙ্গে দেওয়া সুতরাং পলিথিজম বহু ঈশ্বরবাদ বা মুশ্রিকবাদ এক হচ্ছে গণতন্ত্র এবং অন্য পাশে হলো আল্লাহ সাথে কুফরি করা যা অনেক কারণেই ইসলামের একত্বের নবী রসুদের দিনের বিরোধী এই গণতন্ত্র আমরা এগুলো এখানে কিছু উল্লেখ করব লেখক বলতেছেন এক হচ্ছে প্রথমত এখানে আইন হচ্ছে মানুষের গণতন্ত্রের মধ্যে আইন হচ্ছে মানুষের বা তাগতের মিথ্যা মাবুদদের আল্লাহর আইন নয় এটা একটা সুস্পষ্ট বাস্তব কথা আপনারা সবাই জানেন আমরা যদি এই দেশের প্রেক্ষাপটেই ধরি তাহলে এখানে সুস্পষ্ট এখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত নাই। আল্লাহর বিধান প্রতিষ্ঠিত নাই এখানে কোরআনের আইন প্রতিষ্ঠিত নাই কোরআন সুন্নার আইন প্রতিষ্ঠিত নাই এটা একদম আধনা থেকে একজন আধনা মুসলমানও জানে এটা অবশ্যই জানে যে এখানে মানুষের সংসদের তাদের তৈরি তৈরীকৃত আইন সংবিধান এখানে চলতেছে শাসন আইন বিধান এখানে নেই তিনি বলেন যে এই গণতন্ত্রের কুফরি দিকগুলার মধ্যে এটা যে ইসলামের বিরোধী এটার প্রথম বিষয় হচ্ছে যে এখানে আইন করা হয় মানুষের তাবুতের এখানে আল্লাহর আইন চলে না আল্লাহ আইন নয় আল্লাহ তার রসুল সাল্লাইসাল্লামকে হুকুম দিয়েছেন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 যেই কিতাব আমি অবতীর্ণ করেছি যাতে তুমি আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী তাদের বিচার নিষ্পত্তি করো তাদের খেয়াল খুশির অনুসরণ না এবং তাদের সম্পর্কে সতর্ক হও যাতে আল্লাহ তোমার প্রতি যা অবতীর্ণ করেছেন তারা তা কিছু থেকে সেটা থেকে তোমাদের তোমাকে বিচ্যুত করতে না পারে এটাই হচ্ছে ইসলামের हित य हम तो अथच गणतंत्री जैसे एक जीवन व्यवस्था तरह दर्शे बोले तरह मजे विचार कर जा मानुष्य द्वारा गृहीतुशिर अनुसरण कर उधर बेपारे सतर्क हो जाना तो पदभ्रष्ट करते पदभ्रष्ट ना, ना कर इच्छा विधान दिखे अर्थात इटार द्वारा इंगित करुसारीर दिखा ता एक गणतंत्र तधान दिए थे यहाँ एक कूफरी बहु ईश्वरबा तथा शिल्प मुस्टिक्क विधान देवर क्षमता प्रयोग कर तो अवश्य ये बहु ईश्वरबाद मुस्कृा ते वक्तव्य के आकर्षण सजा तर कार्यकलाप আরও নিকৃষ্ট যদি কেউ তাদের নীতি নিয়ে প্রশ্ন তোলে এবং তাদের নীতির সাথে একমত না পোষণ করে বা বিরোধিতা করে তখন তারা বলে তাদের মাঝে ফয়সলা করো যেভাবে সংবিধান এবং তাদের বিশেষ শ্রেণীর লোকেরা চায় এবং ওই সব লোকদের ঐক্যমত ছাড়া কোনো বিধান কোনো আইন ব্যবহার করা যাবে না এই হলো প্রথম দিক গণতন্ত্রের কুফরি দ্বিতীয়ত হচ্ছে তাদের সংবিধানের মতে আইন বা বিধান দিবে সংসদ নির্বাচিত কতিক মানুষ বা তাগুতেরা যারা নিজেদেরকে আল্লাহ সমপক করেছে এটা তাদের সংবিধানের কথা যে সংবিধানকে তারা আল কোরআন থেকেও পবিত্র বলে মনে করে থাকে নাজবিল্লাহ আলী তারা এসব মানব রোধিত সংবিধান বা আইনকে আল্লাহ তালা নাজিলকৃত আল কোরআনের দেওয়া বিধান বা আইনের উপরে প্রাধান্য দেয়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 আপনি যদি এটা বিশ্বাস না করেন তাহলে তাদের আইনের বিশেষজ্ঞদের কাছে জিজ্ঞাসা করতে পারেন আল্লাহ তালা বলেছেন তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মত বিরোধ হয় তাহলে সেটা আল্লাহ এবং তার দিকে ফিরিয়ে দাও যদি তোমরা প্রকৃত আল্লাহ এবং প্রতি ইমানদার হয়ে থাকো এটাই হচ্ছে তোমাদের জন্য কল্যাণ করা এবং পরিণতের দিক থেকে উত্তম কিন্তু গণতন্ত্র বলে যদি তোমরা তোমাদের মাঝে কোনো বিষয় বিরোধ দেখা দেয় তবে তার সংবিধান সংসদ বা রাষ্ট্রপ্রধান অথবা তাদের আইনের কাছে নিয়ে যাও ফল ইয়াজ বিল্লা আমরা আপনার কাছে এটার থেকে আশ্রয় চাই আল্লাহ তালা বলেছেন উফিল্লা কুমি तुम्हारे अभिसापंब तर जो आल्ला बारुद करो तरह पर तुम्हारा बोझना जनसाधारण जो आल्ला गणतंत्र माध्यम व क्षमताशी मस्जिद आईन सवार ममेषा करते चाय तब क्या करते सक्षम होना जदिता गुतरा अर्थात वर् मंत्री प्रेसिडेंट ওদের যে মন্ত্রী পরিষদ তারা অনুমতি না দেয় যদি তাদের সংবিধান অনুমোদন না দেয় কারণ এটাই গণতন্ত্র ওদের তথাকথিত পবিত্র গ্রন্থ অতএব বলা যায় যে এটা গণতন্ত্রের ভাইবেল বা তাও যা তারা নিজেদের খারাপ ইচ্ছা এবং খেয়ালকুশি তারা কলুষিত করেছে এটাকে বানাইছে এই হচ্ছে গণতন্ত্রের দ্বিতীয় কুফরি দিক নিকৃষ্ট দিক ইসলাম বিরোধী দিক তৃতীয় দিক হচ্ছে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 সুতরাং সমস্ত জনগণ যদি একসাথে হয়ে তাগুতের এবং গণতন্দের উপাস্যদেরকে বলে আমরা আল্লাহ শাসন চাই আমরা কোনো মানুষকে সংসদদের সাংসদদেরকে এমপিদেরকে মন্ত্রীদেরকে এবং শাসকদেরকে বিধান দো হতে দিব না আমরা মূর্তা ব্যবীচারী চোর মধ্যপায়ীদের ক্ষেত্রে আল্লাহ শাস্তি জারি করতে চাই আমরা মহিলাদেরকে হিজাব করতে বাধ্য করতে চাই हमें पुरुष एवं महिला त रक्षा करते बात चाहिए अनैतिक अस्थिरताचार नीति बहिर्भूत क्या समकामा ये जो खराब क्या आता प्रतरोध करते चाहिए मुहूर्ते तरफ उपासक तर उपास्य बता गणतानिक जीवन व्यवस्थार एवं व्यक्ति स्वाधीनतार नीतिबिरती अकाट्ट सत्यकता जदि इसमें इसब विधान कथा बोला बोले इट गणतिक मूल्यबोधर बिरोधी य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 আইন প্রণয়ন করুক বা করুক বহু ঈশ্বরবাদ বা মুস্তিকবাদ নির্বাচনে জয়ী হোক বা নাই হোক কেউ যদি মুস্টিকদের সাথে গণতন্ত্রের নীতির বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে বিচার ফেসলা করার ক্ষেত্রে তাদের সাথে একমত হয় এবং আমরা কিতাব বিধান এবং কর্তৃত্বের কর্তৃত্বের চেয়ে তাদের কিতাব তাদের সংবিধান এবং তাদের কর্তৃত্বকে বেশি গুরুত্ব দেয় তাহলে সে নিজে একজন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 কিন্তু তা হতে তা হবে সংবিধানের নীতি মোতাবেক কেউ কেউ তাদের উপাস্যদেরকে এইসব বিধানদাতাদেরকে নির্বাচিত করে নিজস্ব মতবাদ বা চিন্তা বাদ ধারা মোতাবেক সুতরাং প্রত্যেক দলের নিজস্ব উপাস্য থাকে কখনো গুত্রভিত্তিকভাবে প্রতিনিধি নির্বাচন করা হয় অথচ আল্লাহ তালা বলেছেন বিহিল্লাহ। পালালা কালি মাতুল ফস্সলি লাখু দিয়াবাই নাহম। পাইননা জয়া লমিনা লাহমা হাজাগুন আলইম। যে তাদের কি এমন কতগুলো ইলা বা উপাস্য আছে যারা তাদেরকে এমন বিধান দিয়েছে এমন দিনের যারনুমতি আল্দা দেরন। ফাইসালার মান বিচার দিবসার ঘোষণা না থাকলে তাদের বিষয়ত সিদ্ধান্ত হয়ে যেতো নিশ্চয় জালিনদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। পাতত্্যব কঠিন আজাব।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 आईन देर पूर्वे तरह सब सब चे बड़ उपास्य गणतंत्र सब चे बड़ मुस्कुक के अनुमति नहीं थके चूड़ान सीधान दे ग्रहण बाबच बड़ उपास्य हल तर राजा तेसिडेंट अथवा तरह प्रधानमंत्री ये गणतंत्र वास्तवता एवंस्था प्रकृत रूप ये मुस्रिक्वर दिन আল্লাহর দেয়ার দিন নয় এটা আল্লাহ রসুল সাল্লাই দিন নয় এটাই হচ্ছে বহু উপাস দিন এক আল্লাহ তালার দিন নয় আল্লাহ বলেছেন আর সুলতান ان الحكم الا لله امر الله تعبدوا الا اياه ذلك الدين القويم ولكن اكثر الناس لا يعلمون ভিন্ন ভিন্ন বহু উপাস্য ভালো নাকি পরাক্রমশালী এক আল্লাহ তাকে ছেড়ে তোমরা কেবল কতগুলো নামের ইবাদত করো যে নামগুলো তোমাদের পিতৃপুরুষ এবং তোমরা রেখেছো এগুলোর কোনো প্রমাণ ан না তালা পাঠান তিনি আরো বলেছেন আ ইলাহুমা আল্লাহ তাআলা আল্লাহ হাম্মা ইশতিকুন জি আল্লাহ শুত অন্য ইলম আছে কি কোরাত রাখে শরীক করে আল্লাহ তা থেকে বহু উঠতে কাজেই আপনাকে বেঁচে নিতে হবে আল্লাহ प्रदत्त দীন তার বিশুদ্ধ বিধান তার দীপ্তিময় নূর এবং সিরাতুল মুস্তাকিম সরল পথ अथवा अपनी कि कर करबें अर्थात गणतंत्र दिन वहु मुश्रिकबाद कूफ्री ए भ्रांत पथर आपनाराम स्पष्ट एक आल्ला प्रदत्त दिन तरह विशुद्ध विधान नूर सरअल मुस्तिम अपरदिगे हे क्री गणतंत्र बहु मुश्रिकबाद कूफ्री ए भ्रांत पथ जेकोटे बेचे नवश्य एक आल्लर विधान অর্থাৎ অথবা মানব রচিত বিধানের মধ্য থেকে যে কোনো একটাকে গ্রহণ করতে হবে আল্লাহালা বলেছেন কত্তা রুষ্ট সত্য ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়ে গেছে যে ব্যক্তি তাগতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ইমান বেশি এমন এক মজবুত হাতব ধারণ করবে যা কখনো ভাঙবে না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 وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يبتغي وير الإسلام الدين فلا يقبلا منه وهو في الآخرة من الخاسرين ترى كي تشاي الله ديني القريبرة 10 دين زخان أكاشا لن قتل دي ته ذاكي سرويسي شمستوي شتشاي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 লেখক নিয়ে সেটা হচ্ছে সংসদীয় বিষয় বিবেচনা করুন চিন্তা করুন হে জ্ঞানবান আকলমান মানুষেরা উনি বলেন যে আমি ভাবতে পারতাম না যে আল্লাহ তার কিতাব এবং তার রসুল সাল্লাহ আসলামের মাধ্যমে যে সরিয়ে দিয়েছেন অনুমোদন প্রয়োজন কোনো প্রকৃত মিন মনে করে না যে আল্লাহ যে বিধান নাজিল করেছেন তার কিতাব এবং রসুল সালামের মাধ্যমে তা মানার ক্ষেত্রে তার বান্দাদের অনুমোদনের প্রয়োজন আছে الامر سنة امكان للمؤمنين ولا مؤمنات اذا الله ورسوله امرا ان يكون لهم من امرهم ومن يعص الله ورسوله فقد الله انت رسول كن بشير निर्देश ديলে কোন মুমিন পুরুষ বা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে কেউ আল্লাহ তারকে অমান্য করলে সে স্পষ্টই প্রশ্ন হবে আল্লাহ আরো বলেছে কিন্তু না তোমার রবের শপথ তারা মকমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপর তোমার উপর অর্পণ না করে অতপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে না নেয় এবং আল্লাহ তালা আরও বলেছে ইহাফি তারা কি জানে না যে আল্লাহ এবং তারা সুলে বিরোধিতা করে তার জন্য জাহান্নামের অগ্নি সেখানে স্থিরস্থায়ী হবে ওয়াই চরম লাঞ্চনা আল্লাহ তালসেন তারা কি জানে না যেমিত আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে তার জন্য তো রয়েছে জাহান্নামের আগুন সেখানে সে স্থায়ী হবে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 आईन हो जाए आईन सभा संसद मध्यम पास हुए सरकारी पर वास्तवायित जदिव ता कुर सुन्हायर प्रमाण हे अल्लाह तला मद निषि कर संसद ता बैध करल्लायमाना रक्षा करते क्योंकि संसद ता भंग कर মূল কথা হচ্ছে সংসদের সিদ্ধান্তই আইন হয়ে যাবে যদিও তা ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তো এখানে সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে গেছে গণতন্ত্রের ভ্রান্তি দিক সমূহ শিরকুফরি দিক সমূহ বাতিল দিক সমূহ ইসলামের মোকাবেলা এটা যে একটা বাতিল দিন এই বিষয়সমূহ ইমান রক্ষার্থে নিজেকে পবিত্রকরণের জন্য ইসলামকে পবিত্র করার জন্য আন্দা তালার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 জীবন ব্যবস্থা জড়িত না হয় এগুলাকে কোনো সমর্থন না করি আমরা যেন এগুলা থেকে মুখ ফিরাই নিই এগুলার বিরুদ্ধে যেন কাজ করি এখানে যেতে আল্লাহ শরিয়াকে ফিরিয়ে আনার জন্য কাজ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দিনের সঠিক বুধ দান করুন আল্লাহ আমাদেরকে সিরাতল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দান করুন আল্লাহ তালা আমাদেরকে তার পছন্দ আমল করার তৌফিক দান করুন সবহে না কাল হামি শুধু আল্লাহ আল্লাহ শুরু করতো নেই